আয়সা রদিল আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহু আলহ সাল্লাম সালাত আদায় করতেন আর আমি তখন তার বিছানায় আড়াআড়িভাবে শুয়ে থাকতাম বেতের পড়ার সময় তিনি আমাকেও জাগাতেন তখন আমিও বেতের পড়তাম